সম্মানিত ব্যাকল শ্রোতা কি রকম সম্মানিত ব্যাকল শ্রোতা হুজুর বলতেছে কয় ন আমি কিন্তু মাফা তেমার স্বামী এইরকম যে লোক কয় তারে কি করা দরকার জোতা মারা দরকার জোতা দিয়ে পিটানো দরকার আর ব্যাককল সম্মানিত সম্মানিত শ্রোতারা কি কয়। কয় সোভান আল্লাহ দেখো আমাদের হয়ে গেছে। ব্যাক ব্যাককল শ্রোতা বাংলাদেশে আছে আছে না হুজুরে কয় আর সে আজিমে গেলে আমার মুরিদেরা দেখে আল্লাহ আমার সুরতে বসে রয়েছে মুরিদে কয় কি সুহান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ কত বড়ো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে হবে এটা তো জানতে হবে নাকি আর সব জায়গায় খালি সুভান আল্লাহ সব জায়গায় ইন্নআলিল্লা সব জায়গায় নওয়াজ এটা বললে তো চলবে না রোগের নাম বলছি শির এই রোগটা এত মারাত্মক এত কঠিন রোগ যেই রোগে ধরলে তার সমস্ত আমল আল্লাহ রব্লা বরবাদ করে দেন আয়াতে আল্লাহ রব্লা আলমিন বলেন আমি আপনার উপরেও নাজিল করেছি আপনার পূর্ববর্তী সকল নবীদের উপরেও এই করেছি আমালুক যদি কর তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে কাদেরকে বলছেন নবীদেরকে বলছেন নবীদের আমলটা কেমন নবীদের আমলতা হল মহাসাগরের মত আটলান্টিক মহাসাগরের মত কিনারা নাই আমাদের আমলটা হলো কুয়ার মত আমাদের আমলটা হলো এক ফোটা সামান্য আম্বিয়া আলহিমালামের যে আমল মহাসাগরের মতো আমল সিরিকের রোগটা এত বিষাক্ত বিষাক্তির বিষটা এত কঠিন বিষ আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি এক পোটা সিরিকের বিষ ফেলে দেওয়া হয় আটলান্টিক মহাসাগরের পানি বিষাক্ত হয়ে যায় এত মারাত্মক বিষাক্ত আল্লাহ এই জন্য নবীদেরকে লক্ষ্য করে বলতেছেন আমার নবীরা তোমাদের আমল কিন্তু মহাসাগরের মতো दुनिया समस्त कैम जा रहा मतलब एक विष पड़ने समस्त नष्ट हो जाए रोग कैंसार मारा एकधरण रोग ইমানি রোগ এমনকি এই রোগে ধরলে আল্লাহ রবীন্দন তার জন্য আল্লাহর হারাম করে দেন আল্লাহ রবীন্দিন বলেন তার জান্নাতকে হারাম করে দেন না হারাম হয়ে যায় তার ঠিকানাটা হয়ে যায় জাহান্ন এত মারাত্মক কঠিন এক রোগ সির আল্লাহ রবুল্লা আলমিন ইচ্ছা করলে তোমার সমস্ত গুণা মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহ র তোমার সিরকের গুণা কোনদিন মাফ করবেন না সিরকের গুণা আল্লাহ মাফ করবেন না তাহলে এই মারাত্মক রোগটার নাম হল সির্কি